على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيه بعده সমস্ত প্রশংসা সমস্ত পূর্ব মুহূর্তে ধরনের দিনই মাহফিলো আওয়ার এবং তৌফিক দান করছেন করি আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম মানবতার মুক্তি সর্বশেষ নবী নবী মাহমদ রহমত এবং করুন তাবে তাবিন্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরা এমন একটা মজলিসও আজকে মিলিত হয়েছি এটা কোনো সাধারণ মজলিস না ইনশাআ আল্লাহ তালা এই মসজিষও কোনো ইসলাম বিরোধী কথা হইতো না এই মসজিষে কোনো বেদাত করা হইত না অন্তত পক্ষে মসজিষ যতক্ষণ চলবো ইনশাল্লাহ তালা অনুযায়ী আমরা এদের একটি দিনী মাহফিল বইছি রসদ সাল্লু আলিয়ালামে কোসেন যেখানে দিনের আলোচনা করা হয় যেখানে কোনোর আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় যেন জিকিরর মাহফিল জিকিরর মাহফিল মানে যেখানে আল্লাহর কথা কয়া হয় কোর আন কথা কোয়া হয় সেটার মালাইকলে ফেরেস্তা হকলে কিতা করেন বেষ্টন খরি রাখেন আমরা দেখিয়া না কিন্তু আমরা ওই মাহফিল ফেরেস্তারা কিতাবি রাখছেন গেরাও করি রাখছেন এটা সাধারণ মাহফিল না ইনশাআ আল্লাহ তা আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা রাখবো আমা তৌফিকি ই আলহি তা রব্দুল্লাহম সম্মানিত উপস্থিতি আমরা আমরা ফরিসয় কিতা আমরা ফরিসয় আমরা বাঙালি আমরা এশিয়ান আমরা সুনামগঞ্জি আমরা সিলেটি আমরা মুসলিম আমরা ফরিস কিতা মুসলমান আমরা ফরিচয় লাগ আমরা মুসলিম কিতা আমরা ফরিচয় কিন্তু মুসলিম স্যারা খুব আছেন নি আলহামদুলিল্লাহ আমরা সবই লাগিয়া আমরা পরিচয় লাগি মুসলিম আমরার দিন কিতা দিন আল ইসলাম দিন ওই লাগিয়া ইসলাম আপনার যারা বাইরে উবা মজ্রেশ্বর আদবর খেলাফ যে দিনই আলোচনা হওয়ার আপনি বাইরে উবাহিত আর যারা প্রয়োজন আছে তারা একটু দূরে গিয়া প্রয়োজন সারকা কিন্তু যারা প্রয়োজন নাই বাইরে অবস্থান না করিয়া ভিতরে যোগান আল্লাহার মনোনীত দিন এল ইসলাম ইসলাম মানে জীবন ব্যবস্থা ইসলাম খালি নামাজ ধরার নাম নাই রোজা রাখার নাম নাই হজ খরার নাম নাই জাকাত দেওয়ার নাম নাই ইসলাম বাথরুমাইতে ইলে ইসলাম আছে কি না না গৌরব হামাইতে ইলে ইসলাম আছে কি না না আপনার আমার বাড়িতে আছে গৌরব হামাইতে সময় সালাম করে ঢুকায় আল্লাহর রসলেও কেছেন যে সালাম দিয়া ডুব যে ঘর ঢুকব শেতান ডুকতো না আপনি আমি ডুকিনি মনোহর সিং গৌরো আর ইসলাম তো মসজিদে ইসলাম হতেনি একজন মুসলমান মানুষ আর একজন কাফের মানুষ কিন্তু দুজনে ঘুমানির মাঝে বেশম আছে না এক বেসম আছে না মুসলমান ঘুমাইতে সময় কোন খাইতে ঘুমায় মুসলমান ঘুমাইতে সময় কিতা ফড়িয়া ঘুমায় দোয়া ফড়িয়া ঘুমায় তো মুসলমানের গুমানি আলাদা মুসলমানের গড়া আলাদা মুসলমানের গড় থেকে বাড়ানি আলাদা আলাদা মুসলমানি আলাদা মুসলমানের বোল্লকে গুমা আলাদা সত্যি কিনা না আলাদা মুসলমানোর তরিকা আছে কিনা না আপনার মনমতো তরিকা চলতা না রসুলের তরিকা রসুলের তরিকা কিনা না চিস্তিয়া তরিকা নকিয়া তরিকা মজিদি তরিকা কোন তরিকা সমাজের তরিকা বাপদাদার তরিকায় না রসুলের তরিকা বাপদাদার তরিকা যদি রসুলের তরিকার লোক কারণ কোরআন দিশের লোক যখন মিলিয়ে গেল তাহলে সামাজিক আর থাকলো নাই কোরআন দিশর তরিকা হয়ে গেলো আমার কথা আমি সিলেটর মানুষ খুব সিলেটর মানুষ আর আপনারা ইসাইড পশ্চিম জানি পশ্চিম সাইডের মানুষ তো কথা একটু বেশ হং পারে আমার কথা বুঝা যায়নি তাহলে আল্লাহ সুহান এবং সব রবি যখন তারা কইছেন তোমরা আল্লাহর দিকাও রসুলের দিকাউ ই রসুল যখন কেন আয়া আল্লাহর দিকে মানো তখন কাফের বৈশিষ্ট্য আসিল তারা কৈেত আমরা আমরা বাপ দাদার উপরে আছি মুনাফি কালফিফি কিনা খাদের বৈশিষ্ট্য ইমানদারদের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য কিন্তু আজকে আমার কথা শুনিয়াও মানতে পারতা নাই চেক করতেই আসাও আমি কইসি কিনা না অনেক দাড়িওয়ালা মানুষ আছেন অনেক টুবিওয়ালা মানুষ আছেন ফাঁকুওয়ালা মানুষ আছেন আজকে ইসলাম তান নিজের দিকে আল্লাহর দিকে মানুষ এখন মানুষের মানুষের দিকে সত্যি কিনা না মানুষের মুরি বানার মানুষের গোলাম বানার সত্যি কিনা না মানুষের মুখ তে কি দিলায় আছে কি না না বেডাইন বেডিন্তি এখন আসল না কিন্তু আমরা সমাজ আছে কিনা না আছে কিনা না আমরা উরুস আছে কিনা না উরুস গেলে গীতা হয় শাহজালাল শাহরানের মাজারও তারা ইস্তা ইস্তাম প্রচার করবার লাগে কিন্তু তার মাজারও আজকে গীতা হয় গাঞ্জার আচরণ আজকে কি বার মঙ্গলবার বুধ বৃহস্পতিবার গাঞ্জার আচরণ কর এটা মারিফত ইটা শরীয়ত নয় মারির ফদ বুঝিয়া এগুলা ইসলামর বিভিন্ন ব্যাখ্যা আছে কিনা না বিভিন্ন গ্রুপ আছে কিনা ইসলামের নামে অথচ রসুল সাল্লাই আমরা একটা দিনের মাঝে গেছেন বিদায় বাসনো কৈছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস তৈরি হইয়া তুমি তাই এই দুই জিনিসটা আকরিয়া দিয়া থাকলে কোনোদিন ভুল ফতে যাইতে এটা হইল আল্লাহর কিতাব কোরআন আর মহাম্মদ রসুল্লাহামের সুন্না কোরআন এবং সূন্য আমার কাছে আছে না গায়েব গেছে তু কাইলে পাওয়া যাইব কিনা না আপনার জায়গার দলিল্ডে আছে কাগজপত্র তুই আহলে পাওয়া যাইব কিনা না পাওয়া যাইব না নি তালাশ দিলে পাওয়া যাইব কিনা না তো কুরআন হাদিস আপনার কাজে না থাকতে পারে আমার কাজে না থাকতে পারে আপনার ঘরও না থাকতে পারে আমার ঘরও না থাকতে পারে তাল্লাশি দিলে পাওয়া কিনা না তো কোরআন আছে কিনা না আছে আমরা ওই কুরআন শূন্যইব আল্লাহর রুজ্জু আল্লাহ সুবাহ কোরআন হাজি ধরো আর আমরা দর্শি কুরন আদিস বাদ দিয়া আবদুল্লা রে হুজুর দর্শী হুজুরের ভাড়া ধরিয়া হুজুর আমার ব্যস্ত লাইয়াও হুজুরের হুজুরের ফাগর ব্যস্তের গেটি আছে নি তাই ব্যস্তা এক জায়গা একটা অমুক বুজুর গলা আসলাম গলা আসা ওটা আসলা অমুক এই নটা করছে আমি কিছু বুজুর্গরে চিনি যারা জান্নাতের গেটি আছে মানুষ আমার মুখে চাইরা আমি আমি চিনি একজন বুজুর জান্ন আছে এম বুক করা বা আপনার আমার ফিরসাব কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই কিন্তু আমার দেশ আছে আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আছে কিনা না রব আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা থাকতে হইবো আল্লাহ সুবান আসুন আল্লাহ কি সব জায়গাতে আসেন না আর সে আজিম আরো সেরু রহমান আরো শেরু ফে মোহাম্মদ রসুল্লা সালি সাল্লাম আল্লাহ কোন জায়গা কইসিলা আসমানো নামাজ পঞ্চাশ কোন জায়গা আসমানো এক বোকা মানুষ আছে হয় আল্লাহ সব জায়গা আল্লাহর ক্ষমতা সব জায়গাত আল্লাহর ক্ষমতা কি সব জায়গাত কিন্তু আল্লাহ সপ্তাহে কোন জায়গা আল্লাহ সুহানা আর সেরু ফুরে রসুল সাল্লা শহি মুসলিম হাদিস একজন দাসীরে দাসী ইমান গ্রহণ করছে আইয়া মুনিবে যখন কইছেন ইমান গ্রহণ করছে আল্লাহ ফাটা হবার কাজ টেস্ট করবার লাগে রসুলের প্রশ্ন করছেন আইন আল্লাহ ওই মহিলা ওফরের দিকে আতটাইয়া দেওয়া কইস ছোট্ট মে আল উফরের দিকে আতো দেওয়া কুছে হুয়া সামা তিনি আসমানো আল্লাহ রসুলে কেছেন এলো মেনা এলে ইমেনদার আমরা আল্লাহর সঠিক ভাবে জানতে হইবো আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর কোন উদাহরণ নাই ওলাহানি আল্লাহ আল্লাহ খান আল্লাহ খার্লা খান আল্লাহ খার্লা খান আল্লাহরে আল্লাহর দিদা আল্লাহ নিয়ামত সব থেকে জান্ন সব থেকে বড় নিয়ামত গিতা আল্লাহ সাক্ষাত করা আল্লাহ সুহানিমে কুসেন সুরা কাহের মাঝে তুমি সাক্ষাত করতে চাও আপনার আমরা চাই নি সাক্ষাৎ করতে তাহলে কীটা করতেই আল্লা সুবাহ কেন সে আল্লাহার নেক আমল করতে হইব আমলে আর আল্লাহকে শরিক করা যাইতো না আল্লাহ লোকের শরিক করা যাইতো না আমরা দেশ আল্লাহ লোকের শরিক আছে কিনা না হ্যাঁ সন্তান মানুষ গিয়া চা কার কাছাত খবর গিয়া কিনা না মাজার গিয়া কিনা না সন্তান দেওয়ার মালিককে বিপত্তা কি উদ্ধার করা মালিককে মাজারো গিয়া ফয়সা না দিলি বুঝি মাজার আল্লাহ গাড়ি উল্টাই দে এখন মরার পরে যদি গাড়ি উল্টাই দেয় জিতা থাকলে চিন্তা করছে না তার বাড়ির হ্যাঁ বেলা ঠিক মতো নাই এর এর টিন দরকার কিনা না এর বিল্ডিং দরকার কিনা না এর বেলা দরকার কিনা না বুকা বাংলাদেশের মুসলমানরা হল টেকা দিয়া মরা মানুষের বিল্ডিং বানাই আছে কিনা না আছে কিনা না এই দেখছেন না আপনারা মরা মানুষের বিল্ডিং আসেন না মানুষ মারা যাওয়ার ঘরে বিল্ডিং যাওয়ার ঘরে মানুষ হয় শাস্তির মাঝে আছে অথবা আরামের মাঝে আছে দুনিয়ার জিন্দগির লাখান আর না মানুষ বুঝে না রুজি উজি করিয়া কষ্ট বুষ্ট করিয়া বাবার মজার বাবার খবরও দেয় না আল্লাহ রসল্লা তোমরা যা খরচ করো সব থেকে উত্তম সাদা তালে যখন খরচ কর পরিবারের তালে খরচ করা কি সাদাকা কয়েছেন যে দান করো যদি গরিব মানুষের তাহলে একটা সহাব আর গরিব আত্মীয় যদি দান করো কটা সহাব ডাবল সাব আমরা তো হুজুর হলো খালি কই আমার এলাকাও হি ওয়াশ করার মানুষ নাই তো সম্মানিত কর্মানিত আমরা কইয়া খালি আমার দিল সম্মানিত উপস্থিতি আমরার নবী সন্দেহ আছে নি সৈতো দেরি শিয়ামতের দিন হাসর ময়দানও খবিরা গুণাগার যারা তার সুপারিশ করবা খে খে করবা সুপারিশম্মদুর রসুল্লা সাল্লু আল্লাহামে মোহাম্মদুর রসুল্লাহামর সুপারিশ চাইননি সাইলে কিতা করতেইবাইলে উবাই উবাইয়া ড্রেস দিয়া দিয়া জিকির করতেই তালে তালে জিকির করতেই আছে কিনা না আমরা দেশ জোরে জোরে জিকির আছে কিনা না জিকিরার কিনা না। জিকিরেরাফিলাম ইয়ে জিকির কর আমরা যে এখন আলোচনা করি আরম জিকিরর মাফিল আর বেদাতে জিকিরেরাফিল্লাহ ইতো আস্তা ফাল মারি উঠে আর বাঁচে দিবাই উঠি যায় ও জেং হুজুর ওয়াঁে দি মারি বাই উঠি যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ করি কিনা না হাদিসও আছে হাদিসও আছে কিন্তু ই দূরত্ব নাই সল্লা সেদিনা মৌলানা মহম্মদ আমার দেশের বক্তায় বক্তব্য উঠিয়ার লোক বালাকালি ফটুন বালাকাল উল্লাভ শেখ সাদির লেখা একটা কবিতা এখন এই কবিতা ফরতে ফরতে গিয়ে এমন ফুসাইনি ফসাইছেন সাধারণ মানুষের যারা মাদ্রাসা দূরে গেছে না তারা মনে করে দুরুদ সত্যি কিনা না মনে করে ফল সইব কিন্তু কারণ আসল আসল থেকে আমরা নকল জিনিসও বেশি কিনে গেছে প্রচুর হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমরা আমরা রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তাই নে লাগিয়া নূর তৈরি নুরর তৈরি তাই কুরানা হ্যাঁ আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহিয়ায় তোমাদের কাছে ওহিয়ায় না কাছে কিনা না নবীও মানুষ আমরাও মানুষ ফার্তুক কাছে কিনা না জাফলঙ্গাতর আর আপনার আংটির যে লাগাইন ফর ইটাও ফাতর কিন্তু বেশ আছে কিনা না জুয়েলারির দোকানে বিকে আর রাস্তার মাঝে বিকে সন্দুকের ভিতরে স্টিল আলমিরার ভিতরে লাগে আমরাও মানুষ কিন্তু ভারত আছে কিনা না তাই শ্রেষ্ঠ মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব মোহাম্মদ রসুল্লাহ সোল্ল আল্লাম তাই গায়ব জানত না গায়েবর সাপে খাটে খার ফাত আল্লাহর খাসাত মালিক কে আল্লাহ যেখান আল্লাহ তান্ত জানাইছে না জানতা সত্যি কিনা না তান শরীর খাটলে দুধ বাড়াইতনি রক্ত বাড়াইছিল কোন জায়গা বাড়াইছিল খালি তো না কিছু শিকিয়া খালি শুনলে হইতে নাই শুনলা গেছিল ওয়াজও হইলো কিতা বা খান গেস্টাই তো তোমার কোনো ফাটা না ওয়াজও গেস্ত খিতা ওয়াজে গেস্টাই খুব ভালো আওয়াজ আইস খো খিতা শুনছ খোলা আল্লাহার হসম করে যে এক জোড়াটাও মনো নাই জানলে আপনি চিন্তা করবানি সে দিন আপনার রবর পরিচয় না জানলে রব রে চিন্তা নাই আপনি নবীর না জানলে নবীর চিন্তা নাই আপনি দিন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আপনি ইসলাম সম্পর্কে সঠিক জবাব দিতে ফার্তা নাই সম্মানিত উপস্থিতি আমরা সমাজও আজকে আল্লাহ না খালি দলে দলে ভাগ হয়েছি না নি তরিকায় তরিকায় বাঘ হয়েছি খালি দলে আর তরিকায় বাঘসি নি আপনার টুভিতেছি না যায় আপনি কোন তরিকার মানুষ টুভিত বাঘ হয়ে গেছে কিনা না পাঞ্জাবিত বাঘ হয়েছে কিনা না পাঞ্জাবি দেখলে বুঝা যায় আপনি কোন তরিকার মানুষ সত্যি কিনা না ও না ভাবে গেছে আমরা ঐক্যবদ্ধ হইতে আল্লাহ সুভানবদ্ধ হইতেই ঐক্যবদ্ধ হইতে আমার দল যোগ দিয়া না রসুলের দল যোগ দিয়া হার দলে যোগ দিতেইব মোহাম্মদ রসুল্লাহাল্লামের তরিকা যোগ দিতে আমি যদি আজকে মাহিল করিয়া কইতাম যে আপনি সব তরিকা তাকি বাদ দিয়া আমার তরিকা তাক আপনায় কইলা যে বেটা তো সিলেট তাকিয়া তার সার্থ আমরা বাড়িতে গিয়ে এই উদ্দেশ্য বাড়াইছি না যে সব তরিকা বাদ দিয়ে আমার তরিকা দায়িতা আমরা ওই উদ্দেশ্য বাড়িতে সব তরিকা বাদ দিয়ে রসুনের তালিকা সব তরিকা বাদ দিয়ে রসুলের তরিকা রসুলের তালিকা অনুযায়ী জিকির করতে হইব রসুল তালিকা অনুযায়ী দূরত ভর্ত হইব রসুন তালিকা অনুযায়ী নামাজ ভর্ত হইব রসুন তালিকা অনুযায়ী রোজা রাখতেই রসুলের তালিকা অনুযায়ী কোরআন তেলা করতেই রসুলের তালিকা অনুযায়ী গড় ঢুকতেই রসুলের তালিকা অনুযায়ী গর্তাকে বাড়াইতে হইব রাজিয়া রাজি আসন নি সব করতে বাপদাতার তরিকা যদি রসুনের তরিার লগে বিরোধ লাগে তখন কোনটা মানতা বুঝিয়া বুঝিয়া যাওয়ার বাপদাদার তরিকা রসুলের তরি যদি টক্কর লাগি যায় বিরোধ লাগি যায় তখন হাটটা মানতা রসুলা মানতে রাজি আছেন তো সমাজের বেশিরভাগ মানুষের তরিকা রসুলের তরিকায় যদি বিরোধ লাগে তখন হাটটা মানতা রসুল যদি না মানেন তাহলে ইমান প্রশ্নবিদ্ধ হইব নামাজ ফলিয়া যেন নাই যদি ইমান না থাকে রোজা রাখিয়া যেন নাতে না নাই জিকির করিয়া জান যদি রসুলের তরিকা সামনে আমার বুজুগানের দিনের পদ্ধতি আমার ফিরসামর পদ্ধতি আটকাইয়া ধরি আর রসুলের পদ্ধতিতে ত্যাগ করি তাহলে ইমানবিদ্ধ হইব ফালা জরা বইনাহু আল্লাহ কোরআন কইস রসুলের তরিকা রসুলার পদ্ধতি রসুলার হুকুম আবার ইস্তামের হুকুম আবার ফরে তখন আর বাপদাদার দোয়াই দিলে চলবো চলতো নাই এটাই লেগে আসল কথা এই কথাটা হইবার লাগে আমরা আমরা আইসি না যে সাবেদের সবটা দিয়ে আমরা তাই আমরা ওই কথা যে রসুলার তরিকাতে আপনি জয়ন করতে হইব রসুলের তরিকাতে অংশগ্রহণ করতে হইব আর রসুলের তরিকায় বাদে খরল আল্লাহ সুহানি সন্তুষ্ট হইন না আল্লাহ সুহানো হিব্বু আল্লাহ তোমরা কি আল্লাহারে ভালোবাসো তারা কি আমরা আল্লাহে ভালোবাসে তাহলে ফাটা বিহুনি আমি মাহমুদাম যেন অনুসরণ করে ইহবিহ তখন আল্লাহ তারারে ভালোবাসবা আমল করিও না আমল নষ্ট হয়ে যায় আপনার যে রসুলের তৈরি না হয় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে রসুলের যদি নামাজ না হয় আমার দেশের নামাজ রসুলের তরিকায় আসে নি আসেনি রসুলের তরীকায়ামাজে ফর এটা খার তরিক রসুলের তরিকায় তো অত স্পিড এখানে রসুলের কীটা অত স্পিডে আজিম সুবাহানবাহ আজিম সুবাহ আরব আজিম তিনবার ফড়া যায় মুরব্বী সাক্ষী এই তালা ফুলার নাম কি রসুল সালাম এই বুখারির মাঝে আছে আয়সার আদি আল্লাহ নারে যখন প্রশ্ন করা হয়েছে রসুলন নামাজ কিলা আস আয়সার আদি আল্লাহ এর সৌন্দর্যতা এ যে কত সুন্দর আছিল এ যে কত দীর্ঘ আছিল কত লম্বা যে নামাজ আছে তুমি আমার প্রশ্ন করিও না কিনা কইস এত সুন্দর আছিল নফল নামাজ আপনি সুন্দর করে ফোরতা আপনি মক্কাত টেলিভিশন এখন তো সব জায়গাতে টেলিভিশন আছে আমরা দেশের তারা আবীর নামাজ শেষ হওয়ার তিন ঘন্টা ভরে মক্কাত গিয়ে আপনি টেলিভিশনে দেখবা কি সুন্দর করে ইমাম সাহেবের ফোড়া প্রত্যেকটা আয়াত বোঝা যায় খবর না কারণ নিজে বসো তারপরে তোমার পরিবার ঠিক হয়ে যায় মহল্লার আস্তে আস্তে ফোরকা অন্তত অত স্পিডে না আমরা এক ঘন্টায় শেষ হয়ে যায় চার দেড় ঘন্টা লাগা সিলেট আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ দুই ঘন্টা নয়টা তাকিয়া এগারোটা পর্যন্ত দুই আমরা ফুড়ি আমরা আগে ওলাই স্পিডে আটটাঘাত যারা আটটা ঘাতার পক্ষে দলিল আসে বিশ টাকা তো পক্ষেও আসে সৌদি আরব সৌদি আরব বহুত মসজিদ আছে বা মিডিল অনেক মসজিদ আছে যারা জানবা ইসজিদ আট্রাঘাতনি এটা তার জবাব দিব তার খবর হতে আপনি নাই বুঝেন না দুটাই আছে রসদালাম তাকে আটটাখাত আছে অমর রাধি দুর্বল আছে বা সালফেসালিয়া আছে যে বিশ্বাসঘাতের কথা কোনো অসুবিধা নাই আল চেনি এখন ট্রেক্টার দিয়ে আলছি উফরে উফরে সাইয়া গেছে গিয়া তো আপনি বিকেলে পয়সা দিবানি কেউ তাই দিতে নাই আপনার যে আলাদা জেলার ল হইছে না ঠিকা নামাজ আট টাকা ফলক্কা বিশাকাত ফলক্কা যেন সুন্দরভাবে হয় সুন্দর মতো রুকুশেস দেওয়া হয় সুন্দর মতো হয় অর্থ আমরা খুঁজতাম সে আঠটাঘাত ফলককে আর বিশ্বঘাত ফলক্কা এগুলো মাঝে একটেলাফ আছে অনেক বিষয় একতেলাফ আছে আছে কিনা না সহি সহি এক আমল এক আমল দুই লাখান হইতে পারে না আমার বাইয়ে কেন এক আমল দুই লাখান হইতে পারে না কিন্তু যে মক্কা মদিনাত দুই বিষ এক আমল পারে ঠিক রসুদি বুখারীর আদিস আছে যে আয়সা আদি আল্লাহ রমজানের রাতে নামাজ কিলা আছিল এই আদিসের মাঝে আছে একার রাখাত আর রসুদ অন্য একজন সহীয় বুখারীর আরো কিছু দুই তিনতে চায় আরো যদি সাইড রাখাত ফরতাই ফোতে পারবো কিনা না পারবো তাহলে যদি বিশ টাকা কোন আপত্তি না ইসলামের সুযোগ দিছে বিশ টাকাত ফোরবো আরো বেশি ফোরতে পারে আবার সাইড রাখাত আপনি কইতে পারত না এই সাইড রাখাত ফলোখানে আট রাখাতামাজা নাই আপনার ভাই আছে আপনার বোন আছে আপনার চাষা আছে আপনার মামা আছে ফরজ নামাজ ফোরে না রমজান কিন্তু ফরজনামাজ ফোরে না আছে কিনা না শত মানুষ আছে ফরজনামাজ ফোরে না আল্লাহ কোসছেন যে নামাজ ত্যাগ করলো সে ইসলাম ত্যাগ করলো নামাজ ফরে তার সহি ফরজে আসল বিষয় আরেক লোয়া মার বিষয় আছে যদি দেখে হুজুর দুই পাটি মায়ের ঘর তাহলে সাধারণ মানুষ তারা তারা মায়ের ঘরিতে আমরা গীতা করতাম আমরা মায়ের করতাম না শান্তি প্রতিষ্ঠা করতাম শান্তি প্রতিষ্ঠা করতাম দুই রাখাত অসুবিধা হোজকি খেল যদি সাইড রাখাত অসুবিধা হাজি নফল চালাক কিন্তু ফরজ সালাকিও একজন ব্যক্তিরে ইমানদার ত্যাগ করলে ফরতেও ফরজ সালাত ইমানদার হিসাবে যাই তৈলে নামাজ ত্যাগ করলে নামাজ ত্যাগ করলে ইসলাম ত্যাগ করলো রসুদাল ইসলামর সাহাবি হলে নামাজ ত্যাগ করি করতে ইসলাম ত্যাগকারী সম্মানিত উপস্থিতি এই আমরা আমরা যে কথা অধিকাংশ মসজিদে স্পিডে নামাজ হয় দুই একটা মসজিদ আছে আস্তে আস্তে হয় তাহলে আমরা এই রসুলের তরিকায় আস্তে দিনে নামাজ পড়া দরকার কিনা না ইটালে একতলাফ আছে কারো এটা করার বিষয় নাই ঠিক আমরা যখন আমরা নামাজ পড়তাম রসুল্লাহন করি নামাজ পড়তাম রসুদ্ করতাম আমরা রোজা রাখার করি তরিকায় আমরা যে কথা খুব একটা জিনিস শিক্ষা দরকার আপনি গৌর ডুকতে সময় সালাম দিয়া ডুবতে হইব রাজিয়া সেননি আমি কইতাম না হাত তুলা মারকি আত্লা মারার কথা কইলে এক হাত কথা কইলে দুই হাত দিন আর এসে বাড়িতে আসলে দেখা যাইব নাই তাহলে গর ঢুকতে সময় কীটা করতে হইব সালাম দিয়া করো প্রবেশ করতে হইব রাজি আছেননি সবে কিলা রাজি তা বা বৌরে সালাম করতে সরম করতে নেন মারে সালাম করতে সরম করতে নেনি আমরা তো সব সরমই লজ্ঞ গরো আমরা সব লজ্জাইল লগিয়া করো। আমি আরব ষাট বছর আসলাম বৌয়া আয়র ঢুকলে সালাম দিয়া ঢুকে বা জামাইয়া আয়র ঢুকলে সালাম দিয়া ঢুকে বাচ্চাই আয়র ঢুকলে সালাম দিয়া ঢুকে আর আমার দেশের সালাম ওই লোক রাস্তা মুখা যদি সালাম দিয়ে গুড়িয়া সাহেব হয় মনে হয় আমার পরিচিত আর সালাম খুব বেশি আছে নির্বাচনের সময় নির্বাচনের সময় খালা সালাম দেয়ারম্যান মেম্বার যারা খেলা হয় তারা সালাম আর বুটের বাদেস নামা সালাম শেষ এখন খালি মানসে খালি চেয়ারম্যান বোটার আগে দে দেন বোটার রে আর বুটার পরে রাখলে খালি দিন ওই আমরা সালাম আমরা সালামের লোকের দাঁড়িয়েলা দেখলে সালাম টুপি আলাদা দেখলে সালাম বুজুর্গ দেখলে সালাম সাধারণ মানুষের সালাম নাই রসুদাল্লাহি সাল্লামে কইন তুমি দেন একজন আরো জনের জান্নায় ব্যস্ত যাইতে আর যতক্ষণ পর্যন্ত একজন মহব্বত সৃষ্টি না হয়েছে একজন আরজনের ভালোবাসার সৃষ্টি না হইলে তুমি দেন ব্যস্ত হইতে পারতা না। আমি কইতামনি যে তোমাদের কিসের বেশি মহব্বত সৃষ্টি করে দিব সাহাবাহের মহিলেন ইয়ারসোল্লাহকা রসুদাহ সাল্লামে কইছেন তুমি দেন একজন আরোজনের সালাম দিবাই সালামর চর্চা করবাই আমরা দেশে সালামর চর্চা আছে দরজা শেতানে যে গর সাক শৈতান প্রবেশ করে না এই বাগিয়া যায় যে বিসমিল্লা হইয়া খাইলে শয়তানে। সমিল্লা খাইলে কি খাইছে সম্মানিত উপস্থিতি আপনারা বার করতে আমরা দেশের রসম নেওয়াজন নামে অনেক জিনিস আছে দুকি গেছে ইসলামের নামে আর কালচারের নামে সামাজিকতার নামে যেমন আমরা সিলেট এলাকা আছে ইফতারি দেওয়া ফুরির বারি ইফতারিত ফুরির মানুষ আছে দুইজন ইফতারী দিতে ওলা কেনা না না না তেন হাবি গোষ্ঠী খাইতা আপনার পয়সা দিয়া নাম ফুটাইতা আমার বেআই তো দিছে দুই গাড়ি দিছে কেন করতে তিন গাড়ি দিছে আরজনের বেআই এক গাড়ি দিছে না কিছু কারণ নিচে গেছে আর গরের মাঝে খুঁটা দিয়া নন্দে ইয়া হইয়া কিতা গো ইস্তারের কোনো গন্ধগন্ধ ভাই না লাগাবাড়ির বেটিয়াইয়া হইয়া কিতা গো নয়া বিহাইল কিছু কিছু হটাইলে ওঠাইলানি এইভাবে টর্চারিং করিয়া এইভাবে এইভাবে মানুষের জুলুম করিয়া এগুলো আদায় করা হয় অনেক মা বাপ আছে সে কাহিল সে না অফারা করিয়া দেওয়া লাগে আমি অনেক মানুষের জানি তার মোবাইল বেশি হয় তার গুরুত্বপূর্ণ জিনিস বেশি হয় তারপরে দোয়া লাগে কারণ তার বইলে খান দিব তার ফুলিয়ে খান দিব এটা সহ্য আর নাচে কিনা না এটা এগুলার এগুলার বাদ দিতে যুবক যারা আসেন যুবক যারা আছেন তারা রাজি আসেন তো যে ইফতারি আমরা নিতাম নাই রাজি আসেন তো বিহার পরে কই দিবা যে ইফতারির কালচার আমরা নিতাম না আমরা ইফতারি গ্রহণ করতাম না আমরা যদি খাওয়াইতে বাড়ির দি আমরা কি করবাই দাবত দিয়ে নিয়ে খাওয়াইলিও কিন্তু এটা নাই যে এক ঠেলা দিতে হইব এক গালি দিতে হইব আরো জায়গা থেকে না লন্ডনে অন্য পয়সা বেশি জানার এবং সেটা গ্রহণ করার তৌফিক দান সুরক্ষা আমরারে মিথ্যা হিসাবে মিথ্যারে মিথ্যা হিসাবে জানার এবং বর্জন করার তৌফিক দান সুরক্ষা আমরা আমরা আমরা মোট জায়গা লাগিয়ে দয়া করি এই আপনারা যারা ভিতরে বই কথা কইবে না আমরা দোয়া করি আল্লাহ সুহানি জান্নাত আমরা সবকিছু আমরা যারা মারা গেছেন তারা তুমি মাফ করো জান্নাতেরো আহ আমরা যারা জীবিত আছি তার জীবনযাপন করার তৌফিক দান করো আহলে আমার মাঝে অনেক মানুষ অসুস্থ আছে আহলে তুমি তারা সুস্থতা দান করো অনেক মানুষ ঋণগ্রস্ত আছেন তারা ঋণ মুক্ত করে দেয়া তুমি আমরা আন সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করো রব্বানি এটা কিনা আতুলা মারতানি রসুল সালাইসালামে ঘুমাইতে সময় দোয়া ফোর কিনা আতুল্লা মারতানি ঠিক হল বৈঠক শেষে একটা দোয়া কর্তা এটা কিতাবের মাঝে আছে মসজিদ শেষের দোয়া বৈঠক বঙ্গের দোয়া বৈঠক শেষের দোয়া এটা নামে আছে। কিন্তু আমরা আমলও খুব হম মানুষের কাছে আছে তা আমরা আজকে আমরা ও দোয়া বলে শেষ করি তো দোয়াটা হইল কি সুভানকা আমার লোক হলকা সুভাহকা আল্লাহিকা আন্তা আল্লাহ ইহা ইস্তা এটা হইলো বৈষ্টক শেষের দোয়া আসলাম কবুল জজাকাল রা